بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين أنت ليطل أعوذ بكلمات الله الدامة من شر ما قالت آدت করে পাঠিয়েছিলেন মুহাম্মাদ আলাহ্মদ আল্লাহ আলা মুহাম্মাদ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রার্থনা করা আরবিতে যাকে বলা হয় ইস্তি আজা ইস্তি আজা মূলত হচ্ছে আনুজু जो अल्तरा तलब कर तलब कर गायर का चावान गायर का छा जा आज गायर अल्लाह আল্লাহ ছাড়া যা আছে সব জায়গুল্লা হোক তার এবাদত করা যদি বলি বলবেন যে আল্লাহ ছাড়া গায়গুল্লাহ যত কিছু ইবাদত হয় সেগুলো হবে মুশরিক অংশীদার হচ্ছে গায়গুল্লাহ আছে আল্লাহ ছাড়া যত কিছু আছে আল্লাহ ছাড়া যত কিছু আছে যা আছে সব গ্যাবেন আল্লাহ ছাড়া কি কি আছে আল্লাহ ছাড়া অসংখ্য মাকলু আছে আঠারো হাজার আঠারো হাজার নয় অসংখ্য অসংখ্য মাকলু কাত আছে সাত জমিন আছে আল্লাহ মাকলু কাত আছে এই যে সকাল এইটাও সকাল এখন সকালটাও গাইগুন লা রাত আসছে সেটাও জাহির চাঁদ উঠছে সেটাও জয়ুল সূর্য উঠতেছে তারকা আছে তারাও আল্লাহ ছাড়া গাহরুল্লাহার কাছে আফ্রায় প্রার্থনা করা আথরায় প্রার্থনা করা ইস্তে আহাজা করা প্রার্থনা করা গাহরুল্লাহ কাছে হচ্ছে এই গাইডুল্লাহটা কত বড় হতে পারে কত বড় গাইডুল্লাহ হলে তার কাছে আশ্রয় দেওয়া যাবে বিশাল আকাশ যা পরিমাপ এখন পর্যন্ত কে দিতে পারেন আবার একটা না সাত সাতটা আকাশ ওর কাছে কি আশ্রয় পাচ্ছেন আকাশ বিশাল আকাশ বিশাল চন্দ্র বিশাল সূর্য এইগুলো যদি মানুষ আশ্রয় চাইছে তাহলে হইতে কি পাওয়ার চন্দ্রের কি পাওয়া তাই না সূর্যের কি পাওয়ার সূর্য উঠে কি ঠান্ডা বাইরে কি অবস্থা হম আমি বাইরে বাসা থেকে বেরোতেছিলাম হাবানি আছে বেরোলে সমস্যা হয়ে গেলে এখানে আস্তে আস্তে হাগানি উঠে গেছে এই যে কি বিশাল পাওয়ার যদি খাজা লেংটাকে সেচ দানা করে যদি ওইটাকেও সেচদান করতো তাও একটা যুক্তি দেখান যে দেখো কারে কি করত হচ্ছে এটাও খারাপ দেখা যায় দেখতে হচ্ছে এটাও খারাপ হচ্ছে খারাপ না যারা ওর কাছে চিন্তা করতে চায় তার চাইতে ওটা দেখতে খারাপ দেখা যায় সব কিছুর ওর খার তারা যত বড় হোক একজন লাগে দৃশ্যমান হোক অদৃশ্য দৃশ্যমান হোক অদৃশ্য হোক স্থানের সাথে জড়িত হোক অথবা কালের সাথে জড়িত হোক অথবা কোন পাত্রের সাথে জড়িত হোক স্থান কাল পাত্র যত ছোট হোক যত বড় হোক দৃশ্যমান হোক অদৃশ্য হোক যেটাই হোক না কেন আল্লাহ ছাড়া গাইলার কাছে আশ্রয় প্রার্থনা করা এই আশ্রয় প্রার্থনাটা দুই প্রকার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্বিক আশ্রয় আরেকটা হচ্ছে সাময়িক আশ্রয় সার্বিক আশ্রয় আরেকটা হচ্ছে সাময়িক আশ্রয় সামরিক আশ্রয় হচ্ছে বাইরে খুব ঠান্ডা পড়েছে দেখেন না কিভাবে প্যাচা পেঁচায় আসছে প্যাঁচাচা কিভাবে জড়ো সড়ক হয়েছে সাময়িক আশ্রয় হচ্ছে সামরিক আশ্রয় প্যাচা বেঁচে এসছে কাপড়ের সাহায্য নিয়েছে কিন্তু কাপড়ের কাছে কিন্তু উনি যে কাপড় বাবা তুই আমাকে কিন্তু ঠান্ডা থেকে বাঁচা আমি এরকম যাতে করে শীত থেকে একটু ধকা আসতে পারে সাময়িক আশ্রয় শত্রু ধাওয়া করতেছে একজন লোককে পাশে পেয়েছেন বলছেন ভাই আমাকে একটু বাঁচানো আমাকে নিয়ে হচ্ছে আশ্রয় এটা হচ্ছে মানুষকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে মানুষকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে মানুষকে এটার জন্য তাকে দিয়ে দেওয়া হয়েছে এটা একটা উপকরণ মাত্র একটা উপকরণ এটা অন্য কিছু না কেউ কাপড় নিচে এসে বলে না যে কাপড় তুই আমাকে বাঁচিয়ে রাখ এই কর সে কর না এ কথা কেউ বলেনি ওই লোকটা ধাওয়া খেয়ে আসছে বলছে বাঁচান বাঁচান বাঁচান অনেক তো বলে না যে আপনি আমার হায়ারটাকে দিয়ে দেন আমার হায়ার নিয়ে গেছে মানে আমাকে করে একটু সেভ করে বৃষ্টি পড়তেছে একটা শেডের নিচে গিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে সে টং দোকানও হতে পারে ছোট্ট ভাঙ্গা ছোড়া তারপরে চেষ্টা করে ওটাও যদি না পায় রাস্তা থেকে একটা পাতা এনে এমনি করে দেওয়ার চেষ্টা করে একটু পলিথিন দেওয়ার চেষ্টা করে এটাও এটা হচ্ছে উপকরণের সাথে সম্পৃক্ত এটা আল্লাহ তারা দিয়েছেন মাত মুখের জন্য এটা করতে হবে এটা করতে হবে আর এটা হচ্ছে উপকরণের সাথে সম্পৃক্ত মনে রাখবেন উপকরণ যা আমাদের আশপাশে পাওয়া যাচ্ছে যেটা আল্লাহ আমাকে দিয়েছেন দৃশ্যমান একদম দৃশ্যমান দৃশ্যমান উপকরণ এর মাধ্যমে আমরা এই কাজটা করে যাচ্ছি এটা হচ্ছে সাময়িক আশ্রয় এই সাময়িক আশ্রয়টা হচ্ছে বলবে কিন্তু এই সাময়িক আশ্রয় নিতে গিয়ে কেউ যদি হের ভিতরে সার্বিক আশ্রয়টাকে ঢুকিয়ে দেয় সার্বিক আশ্রয়টাকে ঢুকিয়ে দেয় যে শীত এসেছে আজকে আমাকে না মেরে যাবে না রে মেরেই ফেলবে বাঁচা বাঁচা বাঁচা বাঁচা আশপাশে যাকে বলতেছে বাঁচি রাখ বা হায় আছে হ্যান কর হ্যান আমাকে মেরেই ফেলবে আর চলবে না না এটা আবার ও পারছে না এটা ওই পার্থ সার্বিক আশ্রয় হচ্ছে অদৃশ্যের কাছে যেটা চাওয়া হয় তার কর্তৃত্ব ক্ষমতা টোটালি আল্লাহর হাতে সেইটা যদি গায়ুল্লাহার কাছে কেউ চায় কোন হায়ার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রিজির দেওয়ার মালিক হচ্ছেন অসুস্থতা থেকে সুস্থতা দান করার মালিক হচ্ছেন আল্লাহ এটা হচ্ছে সার্বিক আশ্রয় সার্বিক আশ্রয় এই সার্বিক আশ্রয়টা হচ্ছে অদৃশ্যের সাথে সম্পৃক্ত যা দেখা যায় না তিনি সোজা তিনি নিজেই নিয়ন্ত্রণ করেন এটা এর অন্য কেউ নেই অন্য কেউ নেই করে কেউ এর না কেউ যদি দাবি করে তাহলে সেই নিজেও এর ভিতরে অন্তর্ভুক্ত নয় তার অসুস্থতা আসে খাদা বাবার অসুস্থ না হ্যাঁ খাদাও তো অসুস্থ হয় খাদার না দিয়ে ঠান্ডায় আমি বলি হাজার এত বুজুর্গ ওর এই সিচুয়েশনে ভোরবেলা বের করে জানেন দেখেন বের হয় কিনা আপনি কোনোদিন শীতের মধ্যে বেরোতে দেখবেন না কোনদিন দেখবেন না ওর ও ভাঙে পড়ে ওরও হয় ওরও সেটা না এই সার্বিক আশ্রয় যেটা অদৃশ্যের সাথে সম্পৃক্ত যেটা একমাত্র আল্লাহ দেখছেন তার হাতেই আছে এইটা যদি কেউ গায়গুল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করে চায় তাহলে শেষ হয়ে যেত এই গায়গুল্লাহটা মানুষ হতে পারেন মানুষের মধ্যে অতি মানবীয় গুণাগুণ যেগুলো আছে সেই ব্যক্তিরাও হতে পারে যেমন নবীন চৌদ্গ অতি মানবীয় গুণাগুণ তাদের মধ্যে ছিল অতি সম্মানিত নবীন চুল গাছ মানুষের মধ্যে হতে যে কোনো প্রকার হতে পারে জিনের মধ্যে হতে যে কোনো প্রকারের জিন হতে পারে চাই সেটা ফকির জিন চাই সেটা বাদশা জিন আমির জিন দুষ্ট জিন ভালো জিন যেমন হচ্ছে तर चंद्रेष्टि क्यों एमक मालाईटा होते आल्ला छा जी अन्हा आश्रय प्रार्थना करा সার্বিক আশ্রয় প্রার্থনা করা হয় তাহলে সেটা শেষ করব আপনি বলবেন যে না সূর্যের কাছে না হ্যাঁ সূর্যের একটা দেবতা আছে সেই দেবতা শ্রদ্ধা দেয় সূর্য দেবতা হিন্দুদেরকে দেখবেন তার পূজা করে কিছু সংখ্যক মুসলিমরা পর্যন্ত সূর্যের আলাদা একটা প্রভাবে বিশ্বাস করে এই যে জ্যোতিষীরা আছে সূর্যের প্রভাব আছে সূর্যের মাধ্যমে এই অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠিত হয় এজন্য তারা একটা আনতি দিয়ে দিবে আপনাকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার জন্য চন্দ্রের একটা ক্ষতিকর প্রভাব আছে যেটা অমাবাসা এবং পূর্ণিমার সাথে সম্পৃক্ত ওটা থেকে বেঁচে থাকার জন্য আপনাকে একটা কিছুর আত্ময় নিতে বলবে সে চন্দ্রগ্রহণের একটা প্রভাব আছে এই যে কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ গেল কোন আসতে মনে হয় ষাট কোন ফোনা গুণের প্রথম প্রথম গুণ দিয়েছে কয়টা কয়টা ডাক দিতে একটা কারণে যাচ্ছে কয়টা প্রণাস এই বিষয় নিয়ে সাইটটা পর্যন্ত ইয়ে করছে তারপরে আর দেওয়ার সময় হয়নি যে এই চন্দ্র গ্রহণের সময় মহিলারা গর্ভবতী মহিলারা বাইরে যেতে পারবে না বাইরে যেতে পারবে না বাইরে গেলে ওর ভিতরের যে বাচ্চাটা আসছে বাচ্চাটা আতর হবে লোড়া হবে আর সে খাওয়া দাওয়া করতে না খাওয়া দাওয়া করলে বাচ্চাটা বোবা হবে বোবা হবে আর আতুর হবে আর এই গর্ভবতী মহিলা যদি চাঁদের দিকে সময় টাকায় তাহলে বাচ্চা অন্ধ হবে একটা প্রশ্ন কোনো হিন্দু করেনি আল্লাহ সবগুলো প্রশ্ন করছে মুসলিম যাকে তার মধ্যে একজন ইমামও আছে একজন ইমামু আছে না একজন ইমাম সেগুলো প্রশ্ন বস্তু কি সম্পর্ক এখন বাচ্চা কি করতে হবে আগে থেকে হিন্দুরা তাবি তাবিজ দিয়ে দিবে আগে থেকে দিয়ে দিবে তাহলে এটার ক্ষতিকর প্রভাব থেকে তুমি থেকে দিয়ে থাকবে ঠিক সূর্যগ্রহণের একই প্রশ্ন কোন মুসলিম করে না হিন্দু করে না মুসলিমরা করতে কেন সে একটা আছে বিশ্বাস আসলে করতে কি বিশ্বাস থেকে হিন্দুরা এটা যখন একটা দেবতা আছে দেবতা যদি নাখশ হয়ে যায় চন্দ্রগ্রহণ যখন হবে তখন সবাই মিলে ঘরের ভিতরে থাকবে সূর্যগ্রহণ যখন হবে তখন সবাই মিলে ঘরের ভিতরে থাকবে বাইরে বেরোবে না হ্যান্না পেন না কত কিছু যদি বাইরেও ক্ষতি হয়ে যাবে যদি টাকাও তাহলে অন্ধ হবে যদি খাও তাহলে বোগা হবে আর অন্য বাইরে আঠি হবে যাও নিষেধ বেরিয়েছে কেন তো নিষেধ অনন্য করলো এই মহিলা ও বাচ্চা আর কি দোষ বাচ্চা আঠি হবে निशे धन्यू महिला निजे हाथी दी और अहसता मोबाइल और अहस्तता अंधे और दोषा की पेटे बच्चा दायउुल्लार मुस्लिमा को सकाल देवतारणा कर सन्दार देवतार्सवाद जातना सकाल बल्ले दिखे দেখেন না আগরবাদি নিয়ে দোকান বেলায় দোকান সামনে এমন করা কি করেম্ন করে ক্যাশ বাক্সের ভিতরে ঢুকায় এটা পাল্লা ভিতরে ঢুকায় এমনি করে সুগন্ধু হলে তো ওই সময় কেন সুগন্ধু তো সারাদিন দেওয়া দরকার সুগন্ধে যখন দোকান খুঁজতেন তখন সুগন্ধি দিয়ে আর ওই সুগন্ধি দোকান ঠিক নাকি দোকানে এত পচা মাল থাকে অবস্থা ওই সন্ধ্যার সময় একটুখানে আগরবাতি চলে আস ভিতরে ঢুকায় এমন করে পার্লার মধ্যে এমন করে পুরাটা গেটের মধ্যে এমন মন করে নাকি করে ও করে সজানের যে চোর খাবর আগুন পূজা ও জানেও না যে আগুন পূজা ও জানেও না যে আগুন পূজা আগুন পূজার মাধ্যমে ও সন্ধ্যা আর্থিকটা সেটা মুসলিমদের কাছে বে চলে এসেছে কিন্তু কাছটা একই একই কথা এটা মোবাইল হিসেবে আমরা জানতাম যদি এমন কোন অজ্ঞ মানুষের কাছে গিয়ে এটা আর একটা নাম বলেন ওকে যেটা বলবেন ও সেটাই বিশ্বাস করবে পানি ফল না পানি ফোল পানি হচ্ছে না এই পানি ফোল আমি প্রথম বাসা নিয়ে আসি আমার বাকাটা ছোট জিজ্ঞেস করছে বাবা এটা কি বাবা এটা ঘোরার দিন এখন সব সময় বাবা আসলে কিন্তু ঘোড়ার দিয়ে মানবার এই আজকে এখন আমার সঙ্গে বোঝা বাবা তুমি আসে সময় ঘোড়ার দিয়ে মানবার আচ্ছা ঘোড়ার দিন ও জানি এটা ঘোরার দিন এটার মানুষ মোবাইল নারে অন্য কিছু রাখতো আমরা সেটা বিশ্বাস করতাম না সেটাই ওটা আগুন পূজা ও জানে না ওর অজ্ঞতা বসু আগুন পূজা ভিতরে ঢুকিয়ে দিয়েছে ও না সকালের দেবতার কাছে চেয়ে নিচ্ছে সন্ধ্যার দেবতার কাছে আচ্ছা চেয়ে নিচ্ছে এবং এই যে পাল্লার ভিতরে ঢুকাচ্ছে আর ক্যাশের ভিতরে ঢুকাচ্ছে ওই ঋদিকের দেবতার কাছে আগুনের रिजिक देवता ऋजिकर एक देवता चेहरे गर्थ ना गायल्ला आग्रह के पेश गल्ला जे क्यों होते जेको वस्तु हे घव बस्तु हम कागज बस्तु हमें घातक वस्तु होते तबीजे आकार होते हस्तधातु आई कि भोगत क्यों जो विश्वास कल्याण विश्वास और अकल्याण जो विश्वास एर माध्यम और सबकिचालित चाहे मानुष्य समृक्त हो मानुषर सृक्त हो लागे यजे झुजिए रात बदमजर लगता है बदमजर लागार आगे बदमजर लगा पृथ्वी मानुष के शिक्षित मानस के आज बोलो पे भलो मानु शिक्षित मानसान जर हारगे से बैसम खाए पतला पायखाना पटला पायखाना तीनमेट खाते तीव्र तीन खाते पावगे प्रत कैंसर हार आगे कैंसार और गदमज लागार आगे और, नुसुर नुसुर और आगे क्या गदम चालीस और संसार भांगार आगे क्यों गर्म संसार टिके रखार जो ना भागे तो जर है इस आगे ओषुद कर दी जो कैंसर है इसमें प्रतिदिन एक वैक्सिन नहीं कैंसर टी এরকম চালাক মানুষ পৃথিবীতে পাওয়া যায়নি এখন পর্যন্ত কিন্তু ধর্মের ক্ষেত্রে এই খুব বেশি হওয়ার আগে উনি নিয়ে নিচ্ছে আগে থেকে সংসার জাতি করে না ভাঙে স্বামী যাতে করে আর এক মানুষের দিকে আকৃষ্ট না হয় এই জন্য স্বামীকে বন্ধ রাখতে গীত দিয়ে যা জামাই বান্ধার আস জামাই বান্ধার তাদের কত কিছু কত কত চিৎছেন নতুন নতুন जेम ही हक ना कें मानुषर आकारे हक सूर्य आकारे हम चंद्रे आकारे हक सकाल आकारे हक सन्धार आकारे हक अथवा दृश्यमान हक अथवा अदृश्य हक ये अपना दृश्यमान विषय गल कथा बोलना सूर्य चंद्र सकाल मानुष गा अदृश्य विषय मांगा क्या माध्यम हो বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ওদের অর্চিনের আকৃতি হচ্ছে আগুনের ওরা বিভিন্ন আকৃতি দিতে পারে এই তো গত সপ্তাহে রাত্রেবেলায় বাসুদেব হেঁটেছে হেঁটে হেঁটে যাচ্ছে এখন বাস স্ট্যান্ডে যাবো রাতটা এখন বাস যাচ্ছে সাড়ে বারোটা কোন একটা হবে বাচ্চাদেরকে ওষুধ নিতে কেন পিছন থেকে কুকুর বেগে মাথায় এসেছি কুকুর টুকর নেই করে আমরা তো এখানে আসছি কুকুর পিছনে কালো কুকুর বড় চোখ ঝল চোখ আছে আর কি দেখছি আমার পিকনি লিখান যাক আল্লাহ চলে যাক বরার সাথে তোমার घर सजा जाते घर शुरू गेटे सामने आसाई तुतिस আমি তুই মাত্র আসলাম তুই রুমে ঢুকলি কিভাবে ঢুকতে চাবি লাগে না তোরা তো তুই আসছিস তুই তো শয়তাম আচ্ছা এই গিয়ে ঢুকবে এখানে তো আপনার যে সাক্ষীজন সাক্ষীও আছে সনুর আছে তিনজন ছিলাম আমরা তিনজন আমার মনে ছিল ওরা বাজারে ধরতে চাই না তুই তো সামনে চলে গেছে এরপর মসজিদের চারি আমার মসজিদ খুলছে খুলে দিয়েছি মসজিদের মধ্যে আছে কিন্তু তুই মসজিদে শুয়ে তোর সমস্যা কি আমার হচ্ছে মাইকটা অন করে আমার এক মসুল বেঁচে আদান দিত নিয়মিত উনি আগান দিচ্ছে আর কি আগানে আওয়াজ শুনে সাধন দৌড় দেয় ও দৌড় দৌড় চলে গেল দেখতে গেলাম আগামে আওয়াজ হচ্ছে আমি ওখান থেকে বেরিয়ে এসে অজুকাই গিয়েছি গিয়ে আমার পাঠিয়ে দায়ে দায়ে বলতেছে হা হা হা হাকুম পাঠে দাঁড়া আজকে এই শাসন পিছিয়ে রাখলো কেন এইভাবে আচ্ছা যাচ্ছে আমি তো ভয় পাচ্ছি না আর পিছিয়ে রাখলো কেন এভাবে অজুক আমি অজুক করে একবার চলে আসলাম সালার পে ঢুকবো মসজিদে রুম থেকে কালার ফোয়াদে ঢুকবো মসজিদে গিয়ে দেখি মসজিদেও এতক্ষণ ছিল সাদা তোর পোড়া কালো তো পোড়া দিক কালো একটা টুবি হ্যাঁ মসজিদের মধ্যে লম্বা সাধারণ হম এখন আর মা আকৃতি এখন ও হ্যাঁ আরো বেতার দেখা যায় ইয়ে বধু তো বিচার আমি সব করবো না ও কেন সব না ও সাথে ডাক্তার একটি কথাবার্তা চলতেছে নতুন দেখতেছে হ্যাঁ আমি সেই করলাম দেখা যাচ্ছে আমি খাবারটা পরে আসি আমি যাওয়া শুরু বুঝছে এখন সকালবেলা ডিউটিতে যাব কি করব রুম খুলে রাখা যাওয়া যায় না এক বন্ধুরা ফোন দিচ্ছি যে তুমি একটু আসো ওরাই বলি কাই নিচ্ছে বলছি চালাটা নষ্ট হয়ে গেছে তাঁত হয় তাড়াতাড়ি আসেন আমার অবস্থা খারাপ ওপর থেকে রুমের গেটটারে টান দিয়ে একটা লাঠিয়ে বেঁধে রেখে গেটে রাখি আনছে ভাই গাড়ি সব বুকের বই সব ডাকছে আমি আপনার নাই বসে দিচ্ছে আমার তো মাইনে অবস্থা অদৃশ্য থেকে দৃশ্যে চলে এসেছে এবং কতগুলো ঘটনা এর আগের কয়েকদিন আগে ঘটনা তুই শুয়ে দিচ্ছিস আমার পাশে এসে শুয়েছিসে একা শুইলাম রুমের কাছে কম্বুলেন্স শুয়ে কে রে কেড়ে তুই কেন তুমি তোমার দোস্ত আরে আমার দোস্ত তুই রুমে কি করে চাবি করবি চাবি ছিল ওটা দিয়ে ঢুকছিস চাবি ছিল চাবি দিয়ে ঢুকলিস কেন রুমে ঢুকলিস চাবিতে এটার কথা না ওই অটো সিস্টেমে চাবি দিতে ঢুকা রাখলে বাড়ি থাকলে গিলের সাথে গিলের সাথে বাড়ি করে বাড়ি গেছি বাড়িটা আমার ছেড়ে দিয়ে চলে গেলাম নিতে পারলাম শুরু হয়েছে এটা উপরে আশা পড়াশোনা শুরু করছি একটু একটু তার অভিজ্ঞের বুঝ নিচ্ছি এবং আলোচনা করা শুরু করছি মসজিদে ক্ষুব্ধ দেওয়া শুরু করছি তার উপরে তখন এই তিন চারবার এই ঘটনাগুলো ঘটাই দিয়া গেল আলহামদুলিল্লাহ এখন একটা এমন একটা অবস্থা যে দেখছে আল্লাহ তো অসাই বের বড় করল্লাহ তো অত করো যদি আমার সামনে আসে আমি যদি কি কথা বলি অর্ধেক চলে যায় অর্ধেক চলে যায় না ও কাজ চলবেন না থাকবেন না অর্ধেক চলে হ্যাঁ তেরকম আমার সঙ্গে চলে যায় আল্লাহ তো অত আপনাদের মাধ্যমে সম্ভব কারণ যে আল্লাহকে ভয় করে তারা তাকে ভয় করবে যে আল্লাহ রুকুম মেনে চলবে তার আনুগত্য সারা সব মাকলুক করবে যে আল্লাহর আনুগত্য করবে সারা সব মাকলুক তার আনুগত্য করবে তার কল্যাণের জন্য কাজ করবে দোয়া করবে এটা তো স্বাভাবিক তো যেটা বলতেছিলাম যে দৃশ্যমান বিষয়গুলো থেকে আপনি অদৃশ্যের আশ্রয় দিতে পারছেন না পাচ্ছেন না অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যের যে কল্যাণটা আছে সেই কল্যাণটা আপনি এই দৃশ্যমান বস্তু থেকে পারছেন না কিন্তু অদৃশ্য থেকে আবার অদৃশ্যের একটা কল্যাণ নেবেন অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যে আশ্রয় নেবেন না সেটাও সম্ভব হচ্ছে না সেটাও সম্ভব হচ্ছে না সেটা না রুদ্রের না মিকেল না ইস না মালাথুন না অন্য কোনো মালার না কোনো জিন সম্প্রদায় না কোনো জিন সম্প্রদায় না কারো থেকে আপনি নিতে পারবেন না তারও থেকে আপনি নিতে পারবেন না কারণ কি কারণ হচ্ছে এরা কেউ সূর্য তৈরি করার সময় আল্লাহর সাথে মানিকানা ছিল না এরা কেউ সূর্য তৈরি করার সময় আল্লাহর সাথে অংশীদারিত্বের মধ্যে ছিল না अत सूर्य रविस्टर देखिए को बच्चा दे सूर्य जो तैयारी करल्ला जो सूर्य तयी करे आल्ला करर्श दिए आल्ला तुम सूर्य करो ना कर ले रखे तुम ओरकम करो नई मानिकगंज पीर आजास्ल सिद्धिकी बदमास बदमास सूर्य के, के, के, ला ला के को लिए कथबार्ता लिखे ये सेकेंड सूर्य टीके कत कोटी मेट्रिक टन लाकड़ी पोल लाकड़ी दिए ना सूर्य बोल लिखे बर नाम होन महाजनी कैकटा बिखे से कोई विज्ञान निखे से सूर्य एक तथ्य उदेगर नहीं যে সূর্য কি করে টিকে আছে চাঁদ কি করে টিকে আছে এটা ওইটা সেটা বদমান শুরু করেছে সেখানে মন্তব্য করেছে যদি এমন না করে অমন হতো অমন না করে যদি এমন হতো তাহলে কেমন হতে এমন না হয়ে যদি অমন হতো তাহলে কেমন হতে হবে এই সূর্যকে তৈরি করার সময় কেউ তা আল্লাহকে পরামর্শ দিতে আসেনি কেউ আল্লাহ তাকে করতে আসেনি অথবা আল্লাহ একাই তৈরি করে কাউকে অর্ধেক মালিকানা বেঁচেও দেননি যে তোর কাছে মালিকানা দিতলাম আমি বাড়িটা তৈরি করলাম তৈরি করার পরে আমি অর্ধেক কিন্তু বেঁচেও দিতে পারি আরো চলে গেছে আল্লাহ তো সূর্য কাছে বিক্রি করেননি আল্লাহ সকালকে তৈরি করেছেন একটা কাল রাত একটা কাল সকাল একটা কাল মানে মাস একটা কাল এই কালটা কার্লাহ তৈরি করছে এটা আল্লাহ মাতল এইটা তৈরি করে তো আল্লাহ কাছে বেচেননি কারো কাছে মানিকানা অর্ধেক হস্তান্তর করেননি এবং কাউকে তিনি সম্পৃক্ত করেননি তখন এটাকে সৃষ্টি করেছেন चलते यह चंद्र तैर कर ग्रहण लागान आल्लाके आल्लाके ग्रहण दें आल्लाखानिष्टता मालिकर का चाओ अच्छू करते अपने बड़ी कई जन के दार लिखे दिए दो तीन जन लोक आसले शुभम ढुकते दिबा इसकी का ढुकते दिबा ढुकते दिब काना চন্দ্র গ্রহণ লাগাচ্ছেন তিনি তার কাজ এটা হয়ে যাচ্ছে আলো গুহে হচ্ছে সামান্য সময়ের জন্য ক্ষতি করবে না করবে নিজেও জানে না এটার ক্ষতিকর প্রভাব থেকে যদি বাচ্চা চান না তাহলে তো যিনি এটাকে পরিচালনা করছেন তার যাবে এটা না সে তা হচ্ছে চন্দ্রদেরও কাজ আছে চাচ্ছে আচ্ছা এটা যদি জিম জাতির কাছে হয় তারপরে এটা চলবে না জিমের কথা শুনলে মানুষের মধ্যে অনেক কতহল চলে আসে ওর বাবার এইটা সেটা ওরা ঘটনাও এত মজা করে শুনে না ডিমের কথা আমার জিমের মধ্যে যে রাক্ষস খোক কথা দারুত হয়েছে রাক্ষস খুক্কোস কত কথাবার্তা রাক্ষস খক্কুস বলতে পৃথিবীতে কিছু তারপরে ওই ইয়ে বলতে বলতে পৃথিবীতে কিছু নেই বলতে কিছু জিনাতে জিন্দা মানুষের অনিষ্ট করতে পারে জিন্দা মানুষের অনিষ্ট করতে পারে ক্ষতি করতে পারে মানুষজন মানুষের ক্ষতি করে মানুষজন মানুষকে মেরে ফেলে রক্ত ধরে মানুষজন মানুষের চুরি করে মানুষ যেন মানুষের যেটা খায় ওই রাখায় সেটা নিয়ে নেয় অধিকার হরণ করে ঠিক জিনারা একই কাজ করতে পারে কিন্তু এই শক্তিটা হচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যে এটা অদৃশ্যের সাথে সম্পৃক্ত ওর অষ্টগতি যদি বাঁচতে এই অদৃশ্য শক্তির মালিকের কাছে আশ্রয় নিতে হবে মালিকের কাছে আশ্রয় নিতে হবে দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আপনার ছেলেটা খারাপ হয়ে গেছে এলাকার মধ্যে করে এই করে করে এলাকার সব মানুষ এসে বাবাকে দিচ্ছে যে দেখেন আপনার ছেলেটা আমাদেরকে এই করতে আল্লাহ কেউ কে একটুখানি ঠেকানা কারণ ও জানেন যে এই সন্তানটার মালিক ও বাবা এসে করছে উনিও যদি সেখানে না পারে তখন মানুষগুলো কোথায় যায় থানায় যায় যে প্রশাসন হচ্ছে এর মানুষ যদি ওইখানে কিছু নানা যায় সবাই সর্বশ্রেষ্ঠ যায় উপরের প্রশাসনের কাছে আল্লাহ তোমার কাছে দিলাম তোমার কাছে ছেড়ে দিলাম জিনদেরকে দেখা যাচ্ছে না একটা অবস্থা ছিল যে জিনদেরকে জিনরা এ পৃথিবীতে রাজস্ব করতো এ শুধুমাত্র ওরাই ছিল মানুষ ছিল না একটা সময় और पृथ्वी डांगा हांगामा रक्त सड़ानो सबकि करत के लुट्टाभास करतो दुनिया अनिष्ट कर जो मन चाहते हाँ तो अवस्था तुम भान तृथि मानुष के पाठाल मानुष की पाठाले पृथिवीत हुकुम आसमे बातवान करार्जन मानुष की जो पाठल ये चीनरा जो देखो जो चाहते उत्तम जी मानुष्ट्रे चाहते उत्तम जी मानूष एवं आज एक पावा से तक मानुषुलो के देखे चीनरा भय पाली जित इलाका चले जितने चीन मानुष के देख एलिका ठे चले एकदम चले जितने थको मैं কিছুদিন পরে মানুষের মধ্যে যখন তাদের তাদের ব্যাপারে কৌতূহল বাচ্চা থাকলো ওদের ব্যাপারে এত অদৃশ্যে একটা কৌতূহল বাঁচতে শুরু করলো তখন এদের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য মানুষগুলো ওদের কাছে গিয়ে আশ্রয় শুরু করলো একটা অপরাধী থেকে জন্য আরা একটা অপরাধী যেত আমাদের মধ্যে কিছু লোকজন আছে না এরা কার পাঠি মাথান থেকে বাঁচার জন্য একটু বড় মাথান থেকে ধরে ও গাড়া থাকার জন্য আর ছোট ছোট ওই বদমাস যেগুলো মাঠ কর্মী ছিল ওই মাঠ কর্মীগুলো থেকে বাঁচার জন্য বড় গুরুর কাছে যেত আর বড় গুরুর কাছে যখন যেত এরা অধিকাংশই ছিল হচ্ছে বদমাস এরা কি করা শুরু করলো এটা দে ওটাতে সেটা দে চা রাস্তার মাথায় খিচুড়ি দে অথবা শিঙিয়ে দে অথবা তবারুট তাই না তবার বলেছিলাম এর আগে তো আর যাবে এটাতে নদীর মধ্যে পয়সা ছাগল দেয় গরু দেয় মহিষ দেওয়া থেকে পাঠার জন্য কালকে গতকালকে এই কি আশ্রয় ছিল ধানমন্ডিতে আমাদের এক মনে এত গুলো তাবিজ পাঠিয়েছে খুলে এত গুলো তাবিজ খুলে পাঠিয়েছে এই সবগুলো তাবিজ হচ্ছে আশ্রয়ের জন্য সবগুলো হচ্ছে আসলার জন্য বদম থেকে বাঁচো এই করো করো তেন করো কবে দিছো তার মধ্যে জাদুকুল গুলো দেখালাম আমরা যেটা হচ্ছে কেন জিনের অনুষ্ঠান থেকে জন্য অথচ এই জিন্দা একসময় মানুষদেরকে দেখলে ভয় হারিয়ে চলে যেত যেমন আপনার আদিফ করবেন শহীদ হসেন আদিফ করবেন আবুদাউদ্দ আদিফ করবেন অমর ইম সত্তাহী তাকে যদি কোনো রাস্তায় দেখত শয়তাল শয়তাল না রাস্তা ছেড়ে চলে যেত রাত্তারি মাথায় রয়েছে ওই মান থেকে প্রবেশ করতো না কারণ এত ইমানের তেজ এত বেশি ছিল জাল্লাহুল হাসান বলছেন জামা পড়ে কোন নবী রসুল্লাহ না যদি নবী হতো তাহলে অমর নবী হয়ে যেত ইমান তার ছিল তাকে দেখলে রাস্তা ছেড়ে চলে যেত এখন আপনি পরিপূর্ণ বলিয়ান দুর্বল ছিলাম এই ছিলাম সেই ছিলাম আমাদের এরা আবার নজর মান্য করা শুরু করলো হ্যাঁ করলো তেমন করলো তোরা জিন পড়বে জিন্দের ইতিহাস জানতে পারবেন তো জিন পড়লেন ওরা যখন দেখলো যে না এরা তো আমাদেরকে ভোগ দিচ্ছে ত্যাং করছে ওরা এদের উপরে চড়াও হয়ে বসলো চড়াও হয়ে বসার পরে এখন মানুষ গিয়ে আটসায় ব্যবস্থান নতুন কোন এলাকায় যাচ্ছে মরুভূমিতে যাচ্ছে আসছে না আমাদের এরকম বিল্ডিং টিল্ডিং হচ্ছে রাস্তাঘাট হচ্ছে গত তিন চারশো বছর আগে ছিল না এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে গেলে দেখা যায় রাস্তা নাই ঘাট নাই পাহাড়ের শিপা দেওয়া হাঁটো খেতে আড়ি দেওয়া জনমান আশপাশে কিছুই নাই ওইখানে জিন্দের বসবাস যেখানে মানুষের বসবাস থাকে না সেখানে জিন্দা বসবাস করে মানুষ যখন তুমি জনমান এলাকায় যেত যাওয়ার পরে সেখানে গিয়ে বলতো হে আমার বাবা আজকে তোমার আশ্রয় থাকছে হে বাবা আজকে তোমার আশ্রয় থাকছে তুমি তোমার এই চেহারা বলে দিও যাতে করে আমাদের কোনো ক্ষতি না করে তখন তারা আবার বলতো যে এটা দাও সেটা দাও चाहत तक कित जो निति सित्ला गुंगा कर दिली गुम्हरा आल्लाजानी मानुषर मध्य होते हैं किसुसंख्यक पुरुष জিনের কিছু সংখ্যক আশ্রয় নেওয়া শুরু করলো জিনের কাছে আশ্রয় নেওয়া শুরু করলো ওদের অন্তরে গোমদাহি আর বাড়া শুরু করলো দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তুমার বলছেন সজাগুল তাদের আত্ম অনেক আত্ম অহংকার হয়ে গেল যে দেখ আমরা কি ছিলাম আজকে আমাদেরকে কি করা হচ্ছে এই যে লেঙ্কা বাবা খাজা বাবা যা পিছনে মানুষগুলো করে ওদের দেখুন মাঝে হাসে হিজি করে হাসে মুখকে হাসি দেয় ওদের ওই খাদ্য কোদ্দান জেনে দেখুন মাঝে মাঝে দাবি দেয় ভাত যেতে বলে কেন ওরা নিজের পরিচয় জানে নিজের পরিচয় জানেন হায়দার নিজের পরিচয় জানে না নিজের এই যে রাস্তা যে ল্যাংটা পাগলগুলো খুঁজে ওরা নিজেদের পরিচয় জানে না পরিচয় জানিয়ে হাসে আর মানুষ মনে করে ও যেন কি পাই জন্য হাসছে জানে জান ছিলাম দেখ আমি কি ছিলাম ওই উল্লং হয়ে আর এতগুলো সার সান তাই মানুষ আমার পিছনে বিচারে পুরে আমি কি ছিলাম আমি খাওয়ান বাইনে দেওয়া ময়লা পেয়েছিলাম আর ওরা সেই দা করে আমার কাছে আসে ওরা আসে আসে সেই ওদের কি করে আসলো অমিত ওদের চেলে গেল বাড়ছেই থাকলো বাড়ছে বাচ্চা একটা মানুষগুলোকে এই শীতের মধ্যে একদম ভারিত করে দিল এখন ওদের থেকে আশ্রয় দেওয়ার জন্য অবস্থা এই জায়গা নম্বরে বড় আছে না উপরে বড় যিনি ক্ষতি তাকে জিম বাংলায় জিন বাংলায় তাকে পারে নাই করতে পারে না রাত্রে যখন ঘুমায় তারা তাকে বের করিয়ে সংবাদ হয় কত বছর যাব বাইশ চব্বিশ বাইশ তেইশ বছর যাব হাবিফ পড়াচ্ছে সে করলো এক মসৃ থেকে হাবিফ পড়ানো কি উপকার দিল কি কল্যাণ করলো क्यों एहंकार बश्रय शुरू कर लोक सामने कश्रय नार्विक आश्रय शुरू करलो আল্লাহ তোমার মতো মাধ্যমে বাতশ্রায় যে কুয়ার ভিতরে গিয়ে ফেলে আসলো জিম করেছিল জিম ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসছিল ওই অহুদির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম তাহ্লা তোমার মত শিখাচ্ছেন তুমি বলে দাও আরো দু সকালে রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি সকালের রব এই সকালে যদি কোন অনিষ্ঠতা থেকে থাকে তাহলে রব যেন এই অনিষ্ঠতা থেকে আমাকে হেফাজতে রাখছেন এই সকালে সকালের রবের কাছে আমি যাচ্ছি মিনসাজী মা রাখা তিনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির অনিষ্ঠতা থেকে আমি হেফাজতে চাচ্ছি এইভাবে একটা একটা করে করা হয়েছে এই অহিষ্টতা আমি রবের কাছে হেফাজত চাচ্ছি আরো যদি রবীন্দ্রনাথ মানুষের অকল্যাণ থেকে মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি যে সার্বিক অকল্যাণ যাতে করতে না পারে যারা মালিক মানুষের যারা মানুষের যিনি ইলাস মানুষের যে রস তার কাছে আমি না খোয়া যাচ্ছি ইনসাইল রথহাতের খানাস একেবারে বাজে প্রকৃতির মানুষ রথহাতের খান্নাস খন্নাস প্রকৃতির মানুষ থেকে আমি আল্লাহ কথা আল্লাহ দিয়ে ইউরু তুপিয়েছে দরিদিন যার খালি অন্তর ভিতরে অর্শতা দিতেই থাকে খালি পুষিং করতেই থাকে মিনাল জিন্নাসী মধ্য থেকে মানুষের মধ্য যখন তিনি দেওয়া করলেন আল্লাহ আল্লাহ তারা তাকে একেবারে পুরা সুস্থ করে দিলেন পুরা সুস্থ করে দিলেন একদম সুস্থ করে দিলেন আল্লাহাম তার যখন এই অবস্থা হলো তার আগে কিন্তু তিনি প্রোটেকশনমূলক ব্যবস্থা করে নিয়েছিলেন থেকে এতগুলো তার खूब उल्टा पाल्ट रात रात घर तक बोलो टयलेट मुमे शरीर कमसम कर मानना जला मानसूद नतून को সে যেন আলু নবী তালিমাত্মী মাতাল বলে যে ব্যক্তি একথা বলবে যতক্ষণ পর্যন্ত সে এখানে থাকবে আল্লাহ কোনো অনিষ্ঠ সৃষ্টিকারী কোনো না তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমাতের মাধ্যমে আমি সৃষ্টির অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজ যাচ্ছি তোমার আশ্বাস যাচ্ছে যখন মানুষ এই দোয়া করে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং তার যে সমস্ত या फुटका वाहन एवं जात अनिष्टता तुम्हारेपूर्ण कलिमासमे तुम रचनारश्रय चालाश्रय दल क्यों जो जवाब से आक्रमण करते कि आक्रमण करते सपे आक्रमण देखा जावाह মৃত্যুর পরে অমর এগুলো সপ্তাহের চুটে আফ্রিকা অঞ্চলে তিনি দায়ী হিসাবে কাজ করতে গেলেন দায়ী হিসাবে কাজ করতে গিয়েছেন অনেকদিন আগে প্রায় তেরো চোদ্দ বছর করেছিলাম তো তিনি এভাবে কাজ করতে গেছেন দায়ী কাজ করতে গেছেন একটা দায়ী কয়েকজন লোক নিয়ে আফ্রিকার জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন তারা জঙ্গলের মধ্যে হারিয়ে দিন শেষ হয়ে গেল সূর্য ডুবে গিয়েছে তারা জঙ্গল থেকে বেরোতে পারতেছেন না এখন এ পথ থেকে সেই পথ খুঁজে পায় না হারিয়ে গিয়েছে খুঁজেই পারছেন না অন্ধকার হয়ে গেল চারদিক থেকে বাস সিংহ তাদের আওয়াজ পাচ্ছে গর্জন পাচ্ছে এই সেই উনি ছিল না তিনি ওইখানে দাঁড়িয়ে তখন বলছেন এই জঙ্গলের সমস্ত অধিবাসীরা শুনে রাখো একটু বক্তব্য করলেন আল্লাহ থামলেন এবং থানা পাঠ করলেন জোরে জোরে তারপরে তিনি বলছেন এই জঙ্গলের অধিবাসীরা তোমরা শুনে রাখো জঙ্গল এখন যত আছে জিন আছে শাহবা সেই আসে তোমরা শুনে রাখো আমরা হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাহাবি निर्देश करा आखान चले जाओ अल्लाह जो तुम्हारा ना करोर का আমি আজকে বিচার দিয়ে দিব আল্লাহ তোমাদের ব্যাপারে কাজবেলা করবেন এই ঘোষণা ধান দিয়ে দিলেন যে দেখো আমরা হচ্ছে মামস্ট তোমরা করে থাকো যদি না থাকো আল্লাহ হওয়ালায় ছেড়ে দিব আল্লাহ তোমাদের করবেন তা সাথীরা বর্ণনা করছেন বলার পরে দেখা গেল যে সাপ সত্য দিকে উঠে বের হয়ে দিকে চলেছে সাপ বাপ মাথা নিচু করে গি চলে যাচ্ছে তার মানে আল্লাহদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন ওরা হয়তো এই ভাষা বোঝে উনি কিছুই জানে না আফ্রিকা অঞ্চলের ভাষা তো না উনি আর্মিতে কথা বললেন বের হয়ে চলে গেল রাত্রে কাটালেন সকালবেলা তিনি ওরা ওখান থেকে বেরোচ্লে আসলেন আরামে রাত্রে ফাটলেন হিসাব তালাত করলেন সজল করলেন সকালবেলায় হাঁটতে আসতে তারপরে সকালবেলার ঘটনা এটা সকাল হলো তারপরে জঙ্গল থেকে বের হয়ে আসবে একটা বাস তাদের সামনে থেকে হাঁটা শুরু করলো টক টক টক টক টক টক যাচ্ছে ওনারা তার পিছিয়েছে হাঁটতে হাঁটতে জন্ম থেকে বাড়িতে হচ্ছে যদি আসছে আপনাকে আশ্রয় দেওয়া যায় এলাকায় ওই যে পার্টি নেতা নেতা ওদের আশপাশে যাবেন নাকি আপনি প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক হয় সহ সাথে যার সম্পর্ক হয় এলাকার এরা কি সেই মনে হয় এগুলো কোন বিষয় নয় আল্লাহটা সেই পূর্ণতা দরকার ইমানের পূর্ণতা দরকার ইনশাল্লাহ মানুষ আর মানুষের কাছে গাড়ির কাছে আসতে হবে না আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার সিঁড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকল প্রকার ঘুমরা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ আমাদেরকে ইলমের পূর্ণতা দান করেন আল্লাহ আমাদেরকে তহিদে পূর্ণতা দান করেন আল্লাহ আমাদের এলমে বরকর দান করেন আমাদের আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের ইসলিকে বরকর দান করেন আল্লাহ আমাদের হায়াতে বরকদ দান করেন সলম্বর কালগীন মহম্মদাল